মানবতা সমাধানো হ সসালামুক রহমতুল আলমদুল বিলমিন ওসলা শফিল নম্বিয়মুরসি নবীনা মোহামদলা ওসহব হজমাই ওম তবহাম বসেন্দিন আমাদ আমরা তা স্থির করবো সুরাতুল এই সুরার নাম হচ্ছে আল মুদ্দাস্সের এই সুরাই ছাপ্পান্নটি আয়াত রয়েছে রসোর উল্লাহামের মক্কী জীবনে নাজল হয়েছে এবং এই সুরার নাম মুদ্দাসের এই জন্যই যে এর প্রথম আয়াতে মুদ্দাসের বলে রসল্লা সাল্লা সাল্লামকে সম্বোধন করা হয়েছে দেসার মানে হচ্ছে বস্ত্র আর মুদ্দের মানে বস্ত্র আবৃত এই সুরার মূল বিষয়বস্তু রাসুলগণের প্রতি ইমান আল কিতাব কোরআনের প্রতি ইমান ওয়াহির প্রতি ইমান এবং কেয়ামতের আকিদা পুনরুত্থান আর সেই পুনরুত্থান দিবসে আল্লাহ পাকের যে প্রতিদান রয়েছে জাহ্নাত জাহান্নাম এই বিষয়গুলি আর এর মাঝেই ওই কাফেরদের কথা বলা হয়েছে যে যেসব কাফেররা বিরুদ্ধাচরণের কারণে জাহান্নামের ইন্ধন হবে আল্লাহ পাক এরশাদ করছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ইয়া ইহাল মুদাসের হে বস্ত্র আবৃত ইয়াঈহাল মুদস্তের ওহে বস্ত্র আবৃত অর্থাৎ রসুরুল্লাহ সাল্লী আসাল্লামকে এখানে বোঝানো হয়েছে কারণ নবী কারিম সাল্লা সাল্লামের প্রথম জীবনে যখন ওহির নাজিল হইত তখন তিনি ভয়ে কম্পিত হতেন আর এই সুরাতুল মুদ্দস্থের ওহির দ্বিতীয় পর্ব সেই হাদিস দ্বারা স্পষ্ট যে প্রথম পর্ব অহির সুরায় আলাপের প্রথম পাঁচটি আয়াত একরা বিসম রব্বে খালাক আলক আল আলাক ই ও রব্বাল আকরম আল্লেজি আল্লাহ কালাম আল্লাম আল ইনসান আলম ই আলম হীরা পাহাড়ের গুহায় রসুল্লা সালামের নাজুল হয় আর তারপরে বেশ কিছু দিন বন্ধ হয়ে যায় যাতে রসুল্লাহ সাল্লা অত্যন্ত বিচলিত হয়েছিলেন যে হইলটা কি তাহলে আমার সাথে তারপরে যখন সুরাতুল মুদাসের নাজুল হাই এইভাবে রসুলুল্লা সাল্লামকে সম্বোধন করা হয়েছে ইয়া আইহাল হে বস্ত্র আবৃত কম তুমি দাঁড়াও এখন আর বসে থাকলে হবে না দুশ্চিন্তায় থাকলে হবে না ভয়ে ভীত হইলে হবে না যে কি হইলো আমার কার প্রথম দিন ওহিনাজেল হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এত ভয় পেয়েছিলেন এবং কাঁপছিলেন যে হাদিজা রাজি আল্লাহ তালানাকে গিয়ে বলছিলেন যে এমনি খসি আলা আল্লাহ নাসি সাহিব খারি হাদিস রয়েছে আমাকে খুব ভয় লাগছে আর খুব ঠান্ডাও লাগছে সুতরাং দ্য সেরুনি দ্যেরুনি আমাকে বস্ত্র পরিয়ে দাও বস্ত্র পরিয়ে দাও আল্লাহ বলছেন তুমি দাঁড়াও এবং সতর্ক করো মানব জাতিকে আর প্রথম সম্বোধন মক্কাবাসীকে আর মক্কার আশেপাশের লোকদেরকে আল্লাহ পাক এরশাদ করছেন ওয়ারাবা ফাকাবের হে নবী তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে এলা এলাহ ইল্লাল ঘোষণা করো আল্লাহ ছাড়াকে ও সত্য মাবুদ আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে তাকে বীর পাঠ কর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়েতে বড়ো আল্লাহ সবচেয়ে বড়ো আপনার অন্তরেও থাকবে কথা আপনার কথাই জবানেও থাকবে আর আপনার কাজে কর্মও থাকবে যে আল্লাহ সবচেয়েতে বড়ো আল্লাহর বিধান সবচেয়ে বড আল্লাহ পাকের দিন আমার কাছে সবচেয়ে বড়ো আল্লাহ পাকের আদেশ নিষেধ আমার কাছে সবচেয়ে বড়ো আল্লাহ বড় মানে শুধু আল্লাহ হকবর বলে দিলেন আর কাজে কর্মে দেখা যায় যে না আপনার কাছে পয়সাই বড় আপনার কাছে নেতৃত্বই বড়ো আপনার কাছে ছেলে মেয়েরা বড় গুরুত্বপূর্ণ বিষয় নামাজ পড়ার সময় পান না আল্লাহবেন আল্লাহ পাক এর সাদ করছেন ওয়াসিয়া বা কাপাত আর হে নাবি আলী আসসালাম তোমার কাপড় পবিত্র রাখো কাপড় পবিত্র রাখো এর মানে এই নয় যে না ছিল কিন্তু আল্লাহ পাক সতর্ক করেছে যা শিক্ষা দিয়েছেন যে কাপড় প্রত্যেককে পাক পবিত্র রাখতে হবে কারণ আল্লাপাকের এবাদত করতে হবে কাপড় মানে নিজের যে বস্ত্র রয়েছে তাও পাক রাখতে হবে আর যেই জায়গায় আপনি চলাত আদায়ী করবেন সেটাকেও পাক রাখতে হবে শরীরকেও পাক রাখতে হবে ওরুজা ফাহুর আর অপবিত্রতা থেকে তুমি দূরে থাকো অপবিত্রতা বিশেষ করে তাফসির কারা অনেকে বলেছেন যে এটা হচ্ছে সির্কের প্রতিমা পুতুল পূজার আল্লাহ ছাড়া অন্যের পূজার অপবিত্রতা কারণ সবচেয়ে বড় নাপাকি পাকি হচ্ছে বহুত্ববাদ আল্লাহর সাথে শরীর করা সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া অন্যকে করে সেই কবরের আকার হোক আর কোনো করে এটা হচ্ছে সবচেয়ে বড় অপবিত্রতা এই জন্য আল্লাহ পাক সুরে তো বলেছেন মুশ্রিকা নাজাস নিঃসন্দেহে মুশ্রে বহুত্ববাদ হচ্ছে না পাক আসলে অন্তর পবিত্র হয়নি তাদের অন্তরে অপবিত্রতা নাপাকি ঢুকে আছে অন্তরকে পাক করতে হবে ইমান এবং ইসলাম দিয়ে বিশ্বাস দিয়ে আর নেক কাজের ভালো কাজের কামনা বাসনা দিয়ে অন্যায় কাজ থেকে অন্তরকে বিরত রেখে আর তারপরে শরীর পাক করতে হবে কথাবার্তা আর আচার আচরণ পাক পবিত্র করতে হবে আল্লাহ বলছেন ওয়ালা তামনুন তাস্তাকসের আর হে নাবি তুমি এমন অনগ্রহ করিও না যে যে অনগ্রহ দ্বারা তোমার উদ্দেশ্য থাকে তাস্তাকসের অধিক পাওয়া কারো উপকার করে যেন আমার সাথে আরও এর ভালো আচরণ করে অথবা আমি এর প্রতিদান পাই এই উদ্দেশ্যে কখনও কোন অনগ্রহ কারো ওপর করবে না এইরকম অনুগ্রহ করে খোঁটা দেবে না যেটা অধিকাংশ মানুষের খারাপ চরিত্র আর উপর যদি কোনো অনুগ্রহ করে আর তারপরে কোনো একটি কথা হইলেই খোটা দিয়ে থাকে কলে রব্বে কফাসবির আর তোমার রবের উদ্দেশ্যে তুমি ধৈর্য ধারণ করো ফাইজান ও কেরাফিন নাকুর সুতরাং শুনে রাখো যখন সিঙ্গায় ফুক দিয়ে দেওয়া ইসরাফিল আলাই ইসলামের ফুক ফাজ আসির এই দিনটি হবে বড়ই কঠিন দিন আলাল কা ফেরিয়ে না আসির বিশেষ করে কাফেরদের ওপর এই দিন সহজ হবে না মোটেই সহজ নয় জার্নি অমান খালাক্তাহিদা এই জার্নি অমান খালাক্ত ওয়াহিদা আয়াত নম্বর এগারো থেকে শুরু করে আয়াত নম্বর ২৬ পর্যন্ত এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যেই ব্যক্তি রসুল্লাহ সাল্লামের জামানায় মক্কার সবচাইতে ধনাঢ়্য ব্যক্তি ছিল আর জনের দিক থেকে জন বলেও বড় শক্তিশালী ছিল এই ব্যক্তির মধ্যে একটু নম্রতা দেখেছিল কাফের মুশ্রিকরা মক্কার বিশেষ করে আবু জাহাল দেখলো নরম হয়ে গেছে ইসলামের ক্ষেত্রে একবার একটা ভালো মন্তব্য করে দিয়েছিল কোরআন সম্পর্কে যে কোরআন তো ইন্না লাহুলা কোরআন তো খুব মিষ্টি ভাষা এর মতো মিষ্টি ভাষা যে আমি কখনো শুনিনি ও ইন্না আলহ্লা তালাওয়া আর এর অলংকার তো অত্যন্ত সুন্দর অলঙ্কার এই কথা ওরা ধারণা করেছিল যে মুসলিম না হয়ে যায় ইসলাম কবুল না করে নেয় অলিত বিন মগিরা এই অলিত বিন মগিরার কথা এই সুরাতে উল্লেখ করা হয়েছে আয়তগুলিতে আর এর কথা সুরে কালামে আল্লাপাক উল্লেখ করেছে আয়াত নম্বর দশ থেকে ষোলোতে আল্লাপাক তার সম্পর্কে এই আয়াতগুলি নাজল করেছেন কেন যখন কাফের মুর্শিদ এরকম বললো যে তুমি এইরকম ভালো মন্তব্য করিয়ে দিলে প্রশংসা করিয়ে দিলে মনে হচ্ছে কোরআনের আর মোহাম্মদদের তাহলে তুমি কি তোমার ধর্ম ছেড়ে দিবা দাদার না আর একটা ঠিক করে মন্তব্য করো তখন সে বলে আচ্ছা একটু চিন্তা করে দেখি আর চিন্তা করার পরে বলল যে এ হচ্ছে জাদু আল্লাফাক ওই বিষয়টি এখানে উল্লেখ করেছেন তাহলে যারা দুনিয়াকে কামড়ে ধরে আছে পয়সার স্বার্থে অথবা নেতৃত্বের স্বার্থে সত্যকে জানার পরে সত্য গ্রহণ করতে পারে না বাতিল কি বাতিল বললে অন্যায়কে অন্যায় জানার পরেও ভুলকে ভুল জানার পরেও ত্যাগ করতে পারে না অনেকে নিজের পদমর্যাদা মানসম্মান আমি পীর আমি এখানকার বুজুর্গ আমি যদি এখন বলি দিই এগুলো শির সিরকে এগুলো বিদা তাহলে আমার মানসম্মান চলে যাবে সমাজ থেকে এটা সবচেয়ে তো বড়ো বাধা সত্যগ্রহণে অনেকের জন্য বিশেষ করে যারা জেনারেশনে অন্যায় কাজ করে তাদের ক্ষেত্রে এটা বড় বাধা এর জন্য এই ধন সম্পদ লোভলালসা বাধা হয়ে হয়েছিল যে মক্কায় আমার ব্যবসার শেষ নেই ধন সম্পদের শেষ নেই সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি আমি রসল্লাহ সাল্লি সাল্লামের প্রতি মানিয়ে আসি ধরুন আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও আমান খালাক তো ওয়াহিদা আর যাকে একাকি করে বা এককভাবে আমি সৃষ্টি করেছি অর্থাৎ এ ও বাপের এক ছেলে ছিল আর ওর বাবু বাপের এক ছেলে সে বলতো আনা আল ওয়াহিদ ইবনুল ওয়াহিদ আমি একক এককের ছেলে আমি ও বাপের এক ছেলে আর আমার বাবাও যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি ওর সাথে আমাকে ছেড়ে দাও আমি বোঝাপড়া করছি ওজা আল তোলাহ মা আলাম আর তার অঢেল ধন সম্পদ আমি করেছি আমি তাকে অঢেল ধন সম্পদ দিয়েছি অবানীনা সহুদা আর এমন সন্তান করেছি যারা সব সময় তার ডানে উপস্থিত থাকে কোন মানুষের ছেলে ছেলেমেয়েরা সবসময় বাড়িতে উপস্থিত থাকে ভোগবিলাসের জীবন অভাব নেই সুতরাং কাজকর্মে যাওয়ার প্রয়োজন নেই ডিউটিতেও যাওয়ার প্রয়োজন নেই বিদেশেও রুজি রোজগারের জন্য যাওয়ার প্রয়োজন নেই কাজ বাড়িতে বসে বসে আমাদের রুজি রোজগার চলে আসে পয়সার অভাব নেই যাবো কেন তো আল্লাহ পাকবুল আলমিন এর অবস্থা এরকম বলেছেন ওমাহ এবং তার জন্য আমি জীবনকে করেছিলাম সচ্ছল সুগম সুখময় জীবন দিয়েছিলাম তারপরেও মন ভরেনি তারপরে ছিল যে আমি যেন আরো বেশি সারা পৃথিবী যদি পেয়ে যায় দুনিয়াদার মানুষরা তো বলে আরেক পৃথিবীর প্রয়োজন আদম সন্তান যদি একটা মাঠ ভরা যদি ধন সম্পদ বা স্বর্ণ যদি পেয়ে যায় লাভতাকা সালেসান দুটো মাঠ যদি পায় তাহলে তৃতীয় লাফতাকা সালেসান তৃতীয় মার চাইবে আর একটা স্বর্ণের পাহাড় চায় ওলাইমিনে আদম আর আদম সন্তানের পেট এত জাহান্নামের মতো বড়ো যে মাটি ছাড়াও ভরপুর হবে না অর্থাৎ যখন মরবে তখন ওর পেটটা ভরে মরার আগে পেট ভরবে না এটা হচ্ছে দুনিয়ামুখী মানুষের অবস্থা আর যারা দিনমুখী আখেরাত মুখী না তাদের মধ্যে কানা আত রয়েছে পরিতৃপ্তি রয়েছে তারা অল্পতেই পরিতুষ্ট আল্লাপাক যেন আমাদেরকে এই পরিতুষ্টি দান করেন আল্লাপাকের সাদ করছেন কাল্লা কখনো না এর নিয়ামত ছিনাহ কানালে আয়াতেনা আনি দান নিঃসন্দেহে এই অলিদ্দিন মগিরা আমার নিদর্শন সমূহের সাথে সে বিরুদ্ধাচরণ করেছে বিরুদ্ধাচরণকারী সাউর হে কুহু সাউদা শীঘ্রই তাকে আমি উঠাবো আজাবের পাহাড়ে জাহান নামের আগুনের পাহাড়ে তাকে উঠাবো আল্লাহ পাক একে জাহান্নামে আগুনেরই পাহাড় আর জাহান্নামের মধ্যে এতে আল্লাহ পাকের আপনি উঠতে বলবেন আর উঠিয়ে শাস্তি দেবেন এন নাহ ফাক্কা ওকাদ্দার কারণ এ চিন্তা করলো চিন্তা করার পরে সিদ্ধান্ত নিল ওকে যখন আবু জাহাল বলে যে না ঠিক করে বলো তুমি ভুল বলেছো এই কোরআন সম্পর্কে কেন মন্তব্য তোমার ভালো ইতিবাচক মন্তব্য কেন বিরূপ মন্তব্য কোন একটা করো যেটাতে আমাদের ধর্মের সমর্থন রয়েছে তখন সে চিন্তা করে স্থির করলো ফা আল্লাহ আল্লাহাক বলছেন যে সে ধ্বংস হোক কোতেলা মানে সে ধ্বংস হোক তার সর্বনাশ হোক কেই ফাঁকাদ্দার কেমন সে সিদ্ধান্ত করলো তোমা কোতেলা কেই ফাঁকাদ্দার অতপার আরো আমি আল্লাহ বলছি যে সে বারবার ধ্বংস হোক কেই ফাঁকাদ্দার কেমন সে সিদ্ধান্ত পেশ করলো সোম্মা নাজার তারপরে লোকজনের দিকে তাকালো সোম্মা আবাসা অবাসার আর যেন এক চিন্তাশীল ছিল এতক্ষণ চিন্তা করেছিল এটা ভান করার জন্য সে কি করলো সে ভুরুকুঞ্চিত করল ভুরুকুঞ্চিত করল অবাসার আর মুখ বাঁকালো মুখ বাঁকালো কোরআন ভালো জিনিস না সোম্মা আতবার তারপরে পিছনে চলে গেল ওয়স্তাকবার পিছনে ফিরে গেল ওয়স্তাকবার আর অহংকার প্রদর্শন করল এই সব মন্দ গুণ পাক এর উল্লেখ করেছেন আমি ভালো করে চিন্তা করে দেখলাম যে কোরআন হচ্ছে জাদু ইনহাজা ইল্লা কৌলুল বসার আরো মন্তব্য করলো যে এটা তো মানুষের কথা ছাড়া আর কিছু নাই মানুষের চিত্র মোহাম্মদকে কেউ শিখাচ্ছে না হয় নিজে কোথা থেকে কি করছে আমি আশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 क्यों गुरुत्वपूर्ण जाना देखने इसलम समे पांच टुन सम्प्रचार सकाल छे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 दायित्व देखूद পরবর্তী অনুষ্ঠান সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহ ফখরাবুল আলমিন সুরাই মুদাসের আয়াত নম্বর ছাব্বিশে এরশাদ করছেন সাউসলি হে সাকার ওমা আদর আকাম শীঘ্রই আমি এই অলিত বিন মগিরা ধনাঢ্য কি সাকার নামক জাহান্নামে দাখিল করব। আমাদের মা সাকার আর হে নাবি তুমি কি জানো যে সাকার কি জিনিস এই জাহান্নাম সাকার নামক যেটা সেটা কী জিনিস ওয়ালা তাজার যা কোনো গোস্ত অবশিষ্ট রাখবে না ওয়ালা তাজার আর কোনো শিরা উপশিরাও ছেড়ে দেবে না কোনো মাংস পেশিও ছেড়ে দেবে না ওয়ালা তাজার জীবিতও রাখবে না যে জীবন আছে তো সুখ শান্তিতে আছে এইরকম কোন সুখের জীবনও হবে না আর ওলা তাজার আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না অর্থাৎ মতো আসবে না যেমন অন্য একটি সুরে আল্লাহ ফিহা লায়ামতো ফিহাওয়ালাই হিয়া সুরে আলা আল্লাহ বলছেন জাহান্নামে জাহার নামীরা না হায়াত পাবে শান্তির কোনো জীবন পাবে অথচ হায়াত আছে না হলে জ্বলছে কি করে তো আল্লাহ বলছে লায়ামত আর না তাদের মৃত্যু হবে মৃত্যু হবে না যে আরাম পেয়ে যায় মৃত্যু হলে আরাম পায় আর কোন শান্তির জীবনও পাবে না এই তফসিল কেউ কেউ করেছেন লাউলিল যা চামড়াকে ঝলসিয়ে দেবে আল সাত আসার এই জাহান্নের দায়িত্বে উনিশ জন ফেরিস্তা রয়েছে আল্লাহ জাহান্নামের দায়িত্বে জন ফেরিস্তা রয়েছে এটা আল্লাহ পাকের গাইবের সংবাদ সুতরাং গাইব এই অদৃশ্যে বিশ্বাস করতে হবে এই জাহান্নামের জন ফেরিস্তা এরা হচ্ছেন যারা নেতৃত্ব দেবেন বাকি অসংখ্য ফেরিস্তা আল্লাহ ফাক রব্বুল আলমিনের রয়েছে জাহান নামের দেখা শোনার জন্য এটাই তাফসিরকাররা বলেছেন কারণ আল্লাহ ফাক বলছেন আলাইহা মালায় কাতুন গেলাজ জাহান্নামের রক্ষী জাহান নামের রক্ষী অসংখ্য আছে মালায় গিল এখানে বহু বলছেন আল্লাহ ফাকরু বলেছেন এবং এখানে সংখ্যা বলেননি তো এমনি সাধারণ ফেরিস্তার সংখ্যা অসংখ্য হবে এই সামনের আয়াতে আল্লাহ ফাকরবুল্লা আলম বলছেন অমা জল্নার ইল্লা মালাইকাহ আর জাহান নামের রক্ষী আমি ফেরিস্তা ছাড়া মালায়িকা ছাড়া আর কিছুই করিনি অর্থাৎ জাহান নামের রক্ষী জিনো না যে জিনদের সাথে সহানুভূতি দেখাবে জিনদেরকে যেমন জাহান নামে জ্বালা হবে যে আম সজাতি যখন তো এদের সাথে একটু সমবেদনা পেশ করি এদের সাথে একটু সহযোগিতা করি যেমন মানুষ জুলম করতে করতে অনেক সময় দয়া চলে আসে মায়া চলে আসে মানুষ যারা পাহারাদার তাদের অনেক সময় জেলখানায় থাকলেও মায়া চলা দীর্ঘদিন ধরে এই লোকটি জেলে। রয়েছে তারা সাথে একটু ভালো আচরণ করা যাক আর কত থাকবে যে হ্যাঁ তো আল্লাহাক রেখেছেন জিনো না আর মানুষ না জাহান নামে রক্ষী আল্লাহ আর এই যে সংখ্যা আমি উনিশের সংখ্যা বললাম এটা যে আমি নির্ধারণ করেছি বা এটা জানিয়েছি এটা যার অস্বীকারী কাফের তাদের জন্য পরীক্ষা শুরু কাফের অস্বীকার করে দিবে উনিশ কেন বিশ কেন নয় আর ইয়ে এমন কেমন কেমন কথা হয় জাহান নাম আবার বলছে মনীষ ফেরিস্তা একটি ফেরিস্তার কত যে শক্তি আল্লাপা আকরাবুল আলমিন ভালো জানায় লেয়াস্তাই কেন্লা উতুল কিতাবাজা আমানো ইমানা আর কাফের ছাড়া আহলে কিতাব রয়েছে যাদের কাছে তওরাতিন জিলের জ্ঞান রয়েছে আর মমিনা রয়েছে যাদের কাছে আল কোরআনের জ্ঞান রয়েছে আর তওরাতন জিলও আমি এই সংখ্যার কথা বলেছি কোরআনে করিমাও বললাম দুটো যখন পরস্পর সমর্থন করবি হালি কিতাব শুনবে বলা হয়েছে জাহান নামের রক্ষীর সংখ্যা উনিশটা তখন বললো কথা তাহলে তো ঠিকই মোহাম্মদ সাল্লি সাল্লাম হলে কি করে জানলেন এটা এটা তো আমাদের এতে হবে কি তারা বিশ্বাসী হবে ইমান ইসলামের দিকে ফিরে আসবে আল্লাহা বলছেন যে লিয়াস্ত উতুল কিতাব ওই সব লোকেরা যাদেরকে এর পূর্বে কিতাব দেওয়া হয়েছে তাওরাত এঞ্জিল জবুর তারা যেন দৃঢ় বিশ্বাস করে নাই। যখন কোরআনেও দেখবে আর তওরাতিন জিলেও দেখবে একও বিষয় ওয়াসদাদ আল্লাহিন আমানু ইমান আর যারা বিশ্বাস স্থাপন করেছে মমিন সাহাবাইকেরাম তাদের ইমান যাতে বৃদ্ধি পায় কোরআনে করিম নাজিল হলেই ইমান বৃদ্ধি পাবে কোরআনে করিম তেলাওত করলে ইমান বৃদ্ধি পাবে কোরআনে ক্যিমের অর্থ বুঝলে ইমান বৃদ্ধি হবে কোরআনে পড়লে ইমান বৃদ্ধি হবে কোরআনে করিমের প্রতি আমল করলে ইমান বৃদ্ধি হবে আর যত আপনি আমল কম করবেন কোরআন করিমের বাস্তবায়ন জীবনে আপনার নাই তত আপনার ইমান বিপরীত দিকে যাবে দুর্বল হবে ওয়ালা আরতাব ওতুল অতুল কিতাব আর যাতে করে যেসব লোকদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা সন্দেহ না করে কারণ শুধু কোরআনে যদি থাকতো আর তরাতের না থাকত তাহলে সন্দেহ করতো যেটা নতুন কথা বাহারসুল্লাহ আসালাম সম্পর্কে যেন সন্দেহ না করে যে ওই মোহাম্মদ আবর নবী কারণ অনেক কথাই তাদের কিতাবে দেখছে সুতরাং তারা আর সন্দেহ করবে না আব্দুল্লাবিন এই চেহারা এই মুখমন্ডল কখনো মৃত্যু চেহারা হইতে পারে না সাথে সাথে ইসলাম কবুল করেছে কিন্তু অন্তর খোলা থাকতে হবে যারা বলে কলুবানা আমাদের হৃদয় আবৃত আমরা যে পথের ওপর আছে মতের ওপর আছে সেইটাই ধরে থাকবো ছাড়বো না আল্লাহ কখনও রকম লোককে হিদায়ত করবে না সে গুমরা মুসলিম সমাজের গুমরা পথভ্রষ্টরা হোক বিদাতপন্থী অথবা যারা সিরকি রুবি আছে অথবা যারা পাপে লিপ্ত আছে ফরোজাজাবাদে হোক তারাই হোক অন্তর্বন্ধ করে নিচ্ছে আমাদের উদ্দেশ্য পয়সা আমাদের উদ্দেশ্য আমাদের ধর্মটা রক্ষা করতে আমাদের তরিকা রক্ষা করতে হবে আল্লাহ কখনও হিদায়ত করবে না ওইরকম যারা ইসলামের বাইরে আছে অমুসলিমরা তাদের অবস্থা যদি অন্তর আগে থেকে বন্ধ রাখে যেটা বাপদাতে পূর্বপুরুষ করে আসে সেটার উপরেই চলি তাহলে কখন আল্লাহ দেন করবে না কিন্তু যারা সজাগ হবে যে এত রাস্তার মধ্যে সন্ধান চালানো উচিত কারণ দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে আমরা যখনই দেখব যে দুটো রাস্তা সামনে আসছে তখন চিন্তা করি যে আমার গন্তব্যস্থান কোনটাই এটাতে আছে না ওইটাতে আছে তাহলে দিনের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে স্থায়ী জগতের ক্ষেত্রে কেন এত অবহেলা তো আল্লাহ ফাকর্বুল আলমিন এর সাদ করছেন আর যাতে করে সন্দেহ না করে ওই সব লোকেরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আর আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে কপটুতার অর্থাৎ মুনাফিকরা মুনাফিকরা যাতে করে বলে মুনাফিকরা আরেক পরীক্ষা পড়ে যাবে উনিশ ফেরস্তর কথা যখন আসলো তখন ওরা এমনি তো মনের রোগ আছে আল্লাপরকালে বিশ্বাস নেই সুতরাং এরা বলতে শুরু করবে অল কাফের আর কাফেরাও বলতে শুরু করবে তাহলে কাফের আর মোনাফেকের চরিত্রে একই রকমের আল্লাহ বলছে বরং কাফের চাইতে যারা এখনও ইসলামে আসেনি মুসলিম সমাজের ওই সব লোকেরা যাদের আল্লা পরকালে বিশ্বাসই নেই কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য কখনো নামাজও পড়ে নেই কখনো দান খাইরাতও করে কিছু বিশ্বাস করে না আল্লাহ পরকালে ওরা যেমন ভালো জায়গায় উপস্থিত হয় বাতিল উপস্থিত হয় তাদের কাছে সবটাই সমান তো এরা দুনিয়ার যে ধর্মকর্ম করে ওরকালের গরজে নাই তো এরা তখন বলে থাকে মা যা আল্লাহ বি হাজা মাসাল এইরকম উপমা পেশ করে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ উনিস কেন বললেন কাজা আলীকেশা আল্লাহ বলছে এই জন্যই যে এইভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন যাকে চান আল্লাহ পাক হিদায়ত দান করেন হিদায়তের পথে রাখেন যারা ইসলাম মানে আত্মসমর্পণ আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে তাহলে আল্লাহর কথার সামনে আত্মসমর্পণ করবে আল্লাহ পাকের আদেশ নিষেধ সংবাদের সামনে আত্মসমর্পণ আল্লাহ বলেছেন উনিশ সুতরাং আমি মানি উনিশ অমাইয়া আলম জুনু দরবে ইহ আর তোমার প্রতিপালকের বাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না তাহলে বোঝা গেলো যে উনিশ ফেরিস্তা ছাড়াও পাকের অসংখ্য বাহিনী জাহান্নামের দেখাশোনার জন্য নিযুক্ত আছে আর থাকবে অমাহা ইল্লা দিক আলিল আর এই কোরআন করিম বা এই কোরআন এইসব যে বিষয় যা জাহান্নামের কথা ইল্লা দিকর আলিল এই জাহান্নাম মানব জাতির উদ্দেশ্যে উপদেশ জাহান্নামের কথা এবং জাহান্নামের প্রহৃতের কথা যে উল্লেখ করা হলো এগুলি সব হচ্ছে মানব জাতির উদ্দেশ্যে উপদেশ্বরূপ আল্লাহ পাক তারপর এর সাথে কচ্ছেন কাল্লা ওয়াল কামার কোশ্চিন কালেও না কাফেরদের ধারণা ভুল যে জাহান্নামের রক্ষীদের সম্পর্কে তারা যে সব কথা বলে থাকে বা অস্বীকার করে থাকে ওয়াল কামার আমি চন্দ্রের শপথ করে বলছি ওয়াল্লাইলি ইজা আদবার আর রাতের শপথ করছি যখন রাত শেষ হয়ে যায় রাতের অবসান হয় আর ভোরের করছি যখন তা উজ্জ্বল হয় মানব জাতির জন্য যারা অবাধ্য হবে তাদের জন্য বড় বড় বিপদ রয়েছে সব বড় বিপদ রয়েছে বড় আজাব রয়েছে তার জাহান্নাম একটি বড় আজাব কবরের আজাব একটা রয়েছে এটা বিচার দিবসের আজাব রয়েছে একটা পুলের ওপর দিয়ে অতিক্রম করবে সেখানকার আজাব রয়েছে এছাড়া বহু আজাব রয়েছে তার মধ্যে একটি বড় আজাব হচ্ছে জাহান্নাম নাজির আলীল বাসার যা মানব জাতির সতর্ক করার উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আম্বিয়ারসুলগনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জাহান্নামের নাম যদি আল্লাহ না জানেতে জাহান্নামের কথা তাহলে জাহান্নাম দিয়ে কী করে বাঁচতাম জান্নাতের কথা যদি আল্লাহ না জানাতে তাহলে জাহান্নামের রাস্তা থেকে নিজেকে রক্ষা করে জান্নাতের রাস্তায় কি করে চালাতাম লেমান শাহ আমিন খুম আইয়াতমা আউয়াত আখার তোমাদের মধ্যে যে চাইবে আগে বাড়তে অথবা যে চাইবে পেছনে যেতে পিছনে পড়তে পিছনে পড়ে থেকে যাবে কে চায় যে দুনিয়ার ক্ষেত্রে পিছনে পড়ে থেকে যায় একই সাথে লেখাপড়া করেছেন কম্পিটিশান করেছেন আগে বাড়ব একই সমাজে বসবাস করেন আর কম্পিটিশান পয়সার কম্পিটিশান লেগে আছেন বাড়িঘর তৈরি করার কম্পিটিশন গাড়ির কম্পিটিশান লেগে আসেন আর আখের রাতের ক্ষেত্রে কোনো কম্পিটিশান নেই পিছনে পড়ে আছে টেরই পাই না লাই সরুন কোনো অনুভূতি নেই সময় শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম যান আমাদের ভুলভ্রান্তি দূর করে দেন আল্লাহ পাক রবুল আলম জন আমাদের জন্নতুলফির দশ দান করেন আল্লাহ পাক রবুল আলম দেন আর আল্লাহ পাক আমাদের ওই মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন রে কনশর শাদ ফুল আল্লাহ সত্যবাদ উত্তম চরিত্র सम्प्रीति और भल आदर्श ममिन ए सम्पर्क रसुल्लाम शिक्षा समूह की शेख हुसेन। एक जानते हम देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथ धारावाही सालम चल्लिस हादिस मंगलवार ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन बिलाल मदाली तुन् आलोक जीवन गढ़ारित